আলহামদুলিল্লাহ রাবিল আলমিন ওসলত ওসলাম আল্লাশাম ওসঈদিনুরসলীন মোহাম্মী ওসফাবিয় আজমাইন দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা হাদিস শুনে আসছি কিভাবে আমরা দুনিয়া ব্যস্ততা কমিয়ে আখেরাত হব অনেকগুলো হাদিস আমরা শুনেছি কিছু হাদিস আমরা আজকে সেই বুখারি থেকে যে হাদিসটি এবং মুসলিম থেকে হয়েছে সেটা আমরা শুনছি সাহাবি আবু হরাই আনু বর্ণনা করেছেন খালা সাল আলী ওসাল্লাম উমান কানুক মিনবিল্লা হিউ আলিয়াম আখের ফাল ইয়াকুল খাইরন আউল ইয়াসম ওমান কানুক মিনুবিল্লা হিওয়ালিয়াউমিল আখের ফালু ইউক্রেম জা রাহু ওমান কানুক মিনুবুল্লাহ হিওয়ালিউমিল আখের ফাল ইউক্রেম দইফাহু রওয়াহুল বুখারি ও মুসলিম এই হয়তো আপনারা অনেকবার শুনেছেন হাজিসটি ছোট্ট কিন্তু এর বক্তব্য অনেক বিশাল মানুষের দুনিয়া আখড়াতে অনেক কল্যাণ কল্প কথায় রসুল্লাহ স্লাম তুলে ধরেছেন এই হাজিসগুলোর আমল যদি আমাদের জীবনে চলে আসে তাহলে দুনিয়া এবং আখড়াতে আমাদের জীবন জীবনটি কত সুন্দর হবে কত কামিয়াবি আমরা অর্জন করব সরল তর্জমা প্রথমেই আমরা শুনি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 অথবা ঠাট্টা মস্কাড়ি করতে গিয়ে বড় কষ্ট দেওয়ার কথা বলে ফেলেছে কোন তরিকা যে হয়েছে সেটা আল্লাহ ভালো জানে আমি তো এত খেয়াল করিনি এত গুরুত্ব দেয়নি কথা এই লাইনে এসেছে একই তরিকায় কালিমা মিন রেদান খেয়াল করেনি কথাটা এত বেশি আল্লাহর কাছে পছন্দ হতে পারে কিন্তু এই একটি কথা আল্লাহ তার এত সন্তুষ্ট হয়ে গেছেন যে আল্লাহ তালা তার জান্নাতের মধ্যে সন্তুষ্টির পথে তার অবস্থানকে কয়েক ডিগ্রি আপ করে দিয়েছেন আল্লাহতালা তাকে কয়েক ডিগ্রি উপরে প্রমোশন দিয়ে দিয়েছেন একটি কথার কারণে এই কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে আর ঠিক অপোজিট এমন একটা কথা কোন সময় উচ্চারণ করেছে একটি বাক্য হতে পারে একটি সেন্টেন্স হতে পারে একটি প্যারাগ্রাফ হতে পারে যে ওই কথার কারণে আল্লাহ তালা এত অসন্তুষ্ট হয়ে গেছেন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 গুণা না হলে মোটামুটি যদি দরকারি কথা হয় কিছু স্বভাব পেয়ে যাব কিন্তু আমাদের কি আমরা যদি বলার সময় আর একটু সচেতন হই এবং তার সঙ্গে আমরা যদি একটু আল্লাহ তালার জিকেরকে যোগ করে দেই আল্লাহ তালার সঙ্গে মিলাই দেই আল্লাহ তালার সঙ্গে নিষ্পত করি রিলেট করি যেমন আপনি বললেন যদি কালকে দেখা হবে ইনশাআ আল্লাহ বললে কি হবে কালকে দেখা হবে ইনশাআ আল্লাহ আল্লাহর জিকের হলো কি না হয়নি আল্লাহ দিকের হয়ে গেছে কালকে দেখা হবে ইনশা আল্লাহ এই কথার মধ্যে আল্লাহর দিকের হয়ে গেছে কাম দিকের হল ইনশা আল্লাহ বলেছে একজন আপনাকে সুখবর দিল তোমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে তাই নাকি এই কথার মধ্যে কোনো স্বভাব নাই যদি বলি আলহামদুলিল্লাহ তাই নাকি ও বিরাট স্বভাব হয়ে গেল এই কথার মধ্যে আল্লাহ শুকুরের মধ্যে বিরাট জেকের হয়ে গেল আমার খুশির খবর আমি সবার আগে আল্লাহর কাছে সুক্রিয়া জানালাম সুফান আল্লাহ এই কথা আলহামদুলিল্লাহ তাই নাকি আর শুধু তাই নাকি দুইটার মধ্যে পার্থক্য কত আকাশ এবং জমিনের পার্থক আকাশ এবং জমির পার্থক আলহামদুলিল্লাহ কি আল্লাহ তারা কী পরিমাণ পছন্দ করেন এত পছন্দ করে এত পছন্দ করেন কোরআনের সর্বপ্রথম সুরা শুরু হয়েছে কি দিয়ে আলহামদুলিল্লাহ দিয়ে বিশ মিনিট এই আলহামদুলিল্লাহর কাছে এত প্রিয় খবর যদি বলেন আলহামদুলিল্লাহ তারপরে যে কোনো কথা বলুক এই যে আলহামদুলিল্লাহ আগে বলেছে এই কারণে আল্লাহ তাল্লার কাছে তার কি পাওনা বরাদ্দ হয়ে গেছে জান্নাতের মাঝখানে আজ ঘর তৈরি হয়ে গেছে জান্নাতের জান্নাতের মাঝখানে তে আজ ঘর তৈরি হয়ে গেছে জান্নাতের মাঝখানে ঘর তৈরি হয়ে গেছে দুঃসংবাদে প্রিয়জন নিজের ছেলে মেয়ে আপন জন যখন হারাই মানুষ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 সে বলে আলহামদুলিল্লাহ তারপরে তার একটু কান্নাকাটিও করে এই আলহামদুলিল্লাহ বলার কারণে ফেরস তারা রিপোর্ট দেয় যে আল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছে তখন আল্লাহ তালা বলেন তা আমার বান্দার জন্য তোমরা জানো প্যালেস বানিয়ে ফেলো তো আল্লাহ তালার দিকের এত ফজিলত কথাবার্তার মধ্যেও এটা একটা কালী মাতুন তৈবা হয়ে গেল। সুন্দর কথা হয়ে গেল এরপরে এত কথা সারা দিন রাতে বলি আপনি আপনার ছেলেমেয়ের সঙ্গে স্ত্রীর সঙ্গে স্ত্রীর স্বামীর সঙ্গে কত কথা বলছে সেখানে যদি একটু আল্লাহ জিকির থাকে আগে পরে যে ইনশাআল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো চলতে থাকে চলতে থাকে তারপরে মাঝে মধ্যে একটু খেয়াল করেন শুধু কথা এক নাগারে চলতেই থাকে না মাঝে মধ্যে একটু সব ফান বলেন মাঝে আল্লাহ আকবর বললেন মাঝে মধ্যে হাউলাউলা কুয়া বললাম অসুবিধা কী মাঝে মধ্যে একটু জিকির করে ফেলুন কোনো গল্পগুজবের আসর যদি বসে যেখানে আল্লাহ তালার কোনো নামই উচ্চারণ করা হলো না কোন দোয়া পড়া হলো না আর সেই মিটিং শেষ করে ফেলে চলে গেল তাহলে লোকেরা কী ক্ষতিগ্রস্ত হবে এই কথাগুলো সব বেকার হয়ে গেল এই কথার বিনিময় সে পেল না এই বিষয়ে হাজি শেষে আলীম সাল আলহিম ইম তের ইন শাহ আহম শাহ আফর সম্মানিত দর্শক মন্ডলী এখন বিরতির সময় হয়ে গেছে বিরতির পরে আমরা হাদিস্রীর তর্জমা শুনবো এবং বাকি কথা ইনশাআল্লাহ কন্টিনিউ করবো আবিল্লাহিদ আসসালাম আসসালাম অংশে আমরা ছিলাম সেটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাদের প্রতি বিশ্বাস করে সে যেন কথা বলতে হলে ভালো কথা বলুক নয়তো চুপ করে থাকুক ভালো কথা বলা যে কত ফজিলত অন্যায় কথা বাজে কথা থেকে দূরে থাকার যে কত ফজিলক এই বিষয়ে আমরা কিছু হাদিস শুনিয়ে আসছিলাম তার মধ্যে সর্বশেষে যে হাদিসটি পড়েছি তার তরজমা হচ্ছে কোন কাউম কোন লোক দল যখন কোনো জায়গায় বসে কোনো মিটিংয়ে বসে এবং অনেক কথা বলে কিন্তু আল্লাহ তালার কোন। নাম সেখানে উচ্চারণ হয় না কোনো দিকের হয় না কোনো দোয়া হয় না এমন কি এমনকি মোহাম্মদ সাল্লাসমের নাম নেওয়া হলেও সেখানে কোনো দরুদ সালাম পেশ করা হয় না বা নামও নেওয়া হয় না তাহলে এই বসাটা তাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে আর এই যে বসলো এতক্ষণ গল্প করল এই কারণে যে অপরাধ হয়ে গেলো ইনসা আজ্জাবাহম বা ইনশা গাফার আলহম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 দেখো বেশি কথা বলো না আল্লাহ দিকের বহিরভূত অবস্থায় দিকের বাদ দিয়ে অতিরিক্ত কথাবার্তা বলো না বেশি গল্প গুজব আড্ডার বসা এগুলো ভালো না আল্লাহর দিকের ছাড়া কারণ বেশি কথাবার্তা বলা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 যার ভুল বেশি হয়ে যায় তার গুণা বেশি হয়ে যায় যার গুণা বেশি হয়ে যায় যাহান নামে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে হাদিসটি সমর্থন ব্যাপারে যদিও কিছু আপত্তি রয়েছে কিন্তু ইবনে অমর রাজি আল্লাহ কথা হিসাবে ঠিক আছে তবে যারা রেওয়ায়ত করেছেন রসুলুল্লা সাল্লামের পক্ষ থেকে শুনে হাদিস সেখানে এটা তো আইফ কিন্তু আসার হিসাবে ইবনে অমর রাজ আনহুর পক্ষ থেকে ওনার কথা হিসাবে ঠিক আছে আবুবাকা সিদ্দিক আনহু কী করতেন কথা বেশি বলে ফেলেন না নিজের আত্মসমালোচনা করতেন কেন ইয়ুদ বেলে হ্যাঁ দা আও রাদা নীলমা তিনি মাঝে মধ্যে নিজে একা একা আত্মসমালোচনা করতে গিয়ে এই জিব্বাটাকে ট্রেনে ধরতেন ট্রেনে ধরে কি বলতেন হ্যাঁ দা আও রাধা নীলমা এই জিব্বা আমাকে কত উল্টাপাল্টা কাজ করিয়েছে কত উল্টাপাল্টা কথা আমাকে দিয়ে বের করেছে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 রিস্কে আছে তাকে যতক্ষণ ধরে রাখা যায় বাক্সের ভিতরে ধরে রাখা যায় জেলের ভিতরে ততক্ষণ ভালো কি সুন্দর আন্ডারস্ট্যান্ডিং সাহাবিদের তবে ওহাবিব মুাব্বি রহমতুল্লাহ বলেন যে সমস্ত বুদ্ধিমান লোকেরা একমত রা সাল হেকমাতে আস সবচেয়ে বড় বুদ্ধি হচ্ছে চুপ করে থাকা কথা কম বলা বলে সব জায়গায় চুপ করে থাকা না যেখানে দরকারি কথা বলতে হবে সেখানে তো বলতেই হবে কিন্তু যেখানে দরকার নাই সেখানে চুপ করে থাকাটা অনেক বড়ো বুদ্ধিমানের পরিচয় বলেন তো দেখি আমরা জীবনে কোন কোন সময় এরকম হয়েছে এটা কথা বলা দরকার ছিল সময় মনে আসে নাই আফসোস করেছে এরকম হয়েছে মাঝে মধ্যে আবার অন্য সময় কথা বলার কারণে আফসোস করেছি সমস্যা হয়ে গেছে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 চিন্তা করি আধা ঘন্টা পরেই কিছুক্ষণ পরেই এক ঘন্টা পরেই পাঁচ মিনিটে এটা না বললে ভালো হই মুখ থেকে বেরিয়ে গেল এই বেরিয়ে কারণে আমি আটকে গেলাম ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম এরপরে আরেকটি হাজিস এসেছে একজন লোক জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ আলিমনি আমলান ইথলিমনি যান আমাকে কিছু আমলের কথা বলেন যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে তখন তিনি কিছু আমলের ফর্মুলা দিলেন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 তাহলে কম পক্ষে তুমি তোমার জবানকে কন্ট্রোল করে রাখো খায়ের ছাড়া খুলো না ভালো কথা ছাড়া কোনো সময় ব্যবহার করো না তাহলে তুমি নিশ্চিত জাননাতে যেতে পারবা জিভবার কন্ট্রোল কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে তাহলে আমরা এই আমনটার দিকে চলে আসি এই আমনটার জন্য কোনো পয়সা খরচ হবে না এই আমনটার জন্য অজু করা লাগবে না গোসল করা লাগবে না ঘুম বর্জন করতে হবে না এই আমলটার জন্য কোন জায়গায় সফর করতে হবে না হদের জন্য সফর করতে হবে মক্কাশ হয় রোজার আমল করার জন্য সারাদিন নাকেই থাকতে হয় এই আমল করার জন্য নাখেই থাকা লাগবে না সব ঠিক করা রাখা যাবে শুধু একটু কন্ট্রোল করা শুধু একটু কন্ট্রোল করা মাদ রাজি আহমুদে কী বলছিলেন তিনি যে তোমার এটাকে যে বা করে ধরলেন দুই হাত দিয়ে এটাকে ঢুকিয়ে রাখো এটাকে কন্ট্রোল করে রাখো তিনি বলেন ইয়ারাসুল আল্লাহ কত কথা বলে জীবনে সব কথার জবাব দেওয়া লাগবে কি বলেছিলেন উপর করে জাহার নামে বেশি মানুষকে নিক্ষেপ করা হবে কোন গুনার কারণে সবচেয়ে বেশি জিব্বার গুনার কারণে বেশি পরিমাণ লোক জাহার নামে দেয় গুনার কারণে অনেকেই যাবে চুরি করা কারণে জেনাবিচার করা কারণে মদ খাওয়ার কারণে ঘুষ খাওয়ার কারণে সুদ খাওয়ার কারণে কিন্তু ব্যাপক সংখ্যক লোক এগুলো করে নি। মিথ্যা কথা বলতো না বা মদ খেতো না জেনে বা বিচার করতো না বেনামাদিও ছিল না বেরোদার ছিল না সব ঠিক ছিল কিন্তু মুখটাকে কন্ট্রোল করেনি এই কারণেও জাহান নামে চলে গেছি এইরকম লোকের সংখ্যা হবে অনেক বেশি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই ভালো কাজের জন্য ভালো কথা বলার জন্য আমাদের জবানকে খোলার জন্য তফিক দান করুন আর যে কথা বললে আল্লাহ হয়ে যাবেন এমন অন্যায় মন্দ কথা থেকে আল্লাহ জি বলেন আসসালামাইকুম আরহাম আল্লাহ রসুল বলেছেন যে বেশির ভাগ মানুষ জাহান নামে যাবে পেশাবের কারণে তাহলে কি যতগুলোই আমল করুক এখন গুণার যেগুলো বলা হয় শাস্তি সম্পর্কে এগুলো সবগুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই হাজিসের সতর্কতার কথা বলা হয়েছে এরপরে কোনো লোক যদি তবা করে ফেলে যে কোনো কবিরা গুণা তো আল্লাহ তালা কাছে সিনসিয়ারলি তবা করলে মাফ হওয়ার আশা আছে নাকি নাই আশা আছে এরকম প্রস্তাব থেকে যে সতর্কতা অবলম্বন করেনি তিনিও যদি আল্লাহ তালার কাছে ভালো করে মাফ চান তবা করেন অন্য গুণা যেভাবে আল্লাহ তালা মাফ করে দিবেন এই গুণাও আল্লাহ তালা মাফ করে দিবেন। কিন্তু অনেকেই তো ওই তবা করবে না এই জন্য তারা জাহার নামে চলে যাবে আল্লাহ তালা আমাদেরকে মাফ করবে আমাদের সময় শেষ হয়ে গেছে ইনশা আল্লাহ নেক্সট সেশনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম